اللهم اننا نسالك من خير ما سألك به نبيك محمد صلى الله عليه وسلم الحمد لله وكفى وسلاما على عباده الذين استقاموا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم فايمنوا بمثل ما امنتم به فقد اهتدوا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم আলাই বিশিদীন উমো কু মহদসতিমরা মদরসায় আশরুদ্দেশ अल्लाह तला के सतुष्ट करा अल्लाह तला के रजी करा योनाल तला कहे सतुष्ट हन की कहे असंतुष्ट हन या जाति आपने की कहे राजी और कहे नाराज या जापनर बक्तव्य दियाना बक्तव्य दियाना आल्ला की कीजे की नाराज यल्ला पका दें कथाई जा मध्य जान कार्यमे रसुल्लाम माध्यम म आल्लाह तलार सर्वाधिक प्रिय व्यक्ति शुद्ध कुरीगुलू नहीं आसन ना कुरी अनुजी आल्लाह तलार सतुष्ट क्जगल गेस और असंतुष्ट क्जगुली वरत थ আর রসুল সাল্ল আলহাম থেকে এই শবকটা পরিপূর্ণভাবে গ্রহণ করছে সাহাবাইকরাম রিজওয়ানুল্লাহি আলহীন আজমাইন এই জন্য আহলুসন্নত ওয়াল জমাতের একেবারে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যে সাহাবা একরাম জমাতগতভাবে আসলে সাহাবাই করাম রিজওয়ান জমাৎগত ভাবে তারা আমাদের জন্য কি মিয়াইয়ারে হক মিয়াইয়ারে হক অর্থ সত্যের মাপকাঠি ফোরানেিম আল্লাহ তালা বলেন আউজ্লাহ সাহাবাই কালামকে সম্বোধন করে আল্লাহ তালা বলছেন তোমরা যেভাবে ইমানেছ অন্য অন্যরা যদি সেভাবে ইমান আনে তাহলে তারা হেদায়াত পেয়ে গেল তাহলে সাহাবাই কালাম ইমানের মতো বিষয়ের মধ্যে যদি মাপকাটি হতে পারেন তাহলে আমলের বিষয়গুলির ক্ষেত্রে মাপকাঠি হতে পারবেন না হ্যাঁ অবশ্যই মাপকাঠি এমনিভাবে আর অসংখ্য হাদিস এই বিষয়টাকে কি করে প্রতিষ্ঠিত করে যে সাহাবাই কারাম উম্মতের জন্য কি সাহাবাই কারামের জমাত উম্মতের জন্য কি মাপকাঠি सहबािक राम मापकाठी हार अर्थ की सहबाकरी हार एक अर्थ एटात जमातना ये बोलते हुई हम ये विषय क्षेत्र में घूलिया फिली सबे कदर फजिला थदिशर मध्य अनेक वर्णित आसेना आसे तो सब कदर यजिलत जदि कह अस्वीकार ना कर एक कथाजे बत्सर आज कयटा रत्र आई रत््र गिर सब कदर मत की फजिलत सब कदर फजिलत अस्वीकार करे नहीं क्य अ रत गुल सब कदर मतो फजिलत की स्वीकार कर सब कदर अतरिक्त फजिलत और थकलो থাকলো অস্বীকার করা ছাড়া সরাসরি অস্বীকার করা হলো না। তখন আর সবে গুরুত্ব দিবে কারণ অন্য রাত্রের মর্যাদা তো কি এখন যদি বলা হয় আল্লাহ পাক সেই রাত্রে অন্যান্য অন্য রাত্র সবে কদরের ফজিলত দিলে আল্লাহ তালার তো ক্ষমতা আছে তোমারে তো সংকীর্ণতার কি আছে তোমারে তো কৃপণতা দেখানোর কি আছে এটা যদি বলা হয় যুক্তিযুক্ত হবে কথাটা বুঝতেছেন আর এই কথাটা বলা হলে যুক্তিযুক্ত হবে নাকি হ্যাঁ তাহলে সবে কদরের এই ফজিলত এর অর্থ কি অন্যান্য রাত্রগুলির এই ফজিলত আছে সাহাবাহিকেরা মেয়ারে হক হওয়ার অর্থ হইল যে সাহাবাহিকেরা আমি মেয়ারে হক অন্যকে হক তাদের সাথে এইভাবে জমাৎগত ভাবে কিনা মেয়ারে হক না বুঝে এটার একটা মানে বাহ্যিক মেশাল বোঝার জন্য সহজ যেটা একটা রশির বিশাল বড় বান্ডিল এই বান্ডিলটা রশিটাকে আপনি এক লাখ টুকরা করবেন কয় লাখ মানে একই মাপের হইতে হবে সবগুলো এখন প্রথম একটা টুকরা করছেন প্রথম কি করছেন একটা टुकरा समान करे आुकरा अपना करते हैं कि करप हिसाब ग्रहण करबेंटारे प्रथमटा क्या जदि एम क्या द्विताता तो प्रथम तार समान तृतयटा दिए माप दीभे चतुर्थारे तृत्यटारे मापें पंचमदारे चतुर्थारे मापें ষষ্ঠটারে পঞ্চমটার সাথে মাপেন ভাবে প্রত্যেক শেষেরটারে যদি সর্বশেষটারে যদি আর আগেরটা দিয়ে মাইপা মাইপা এক লক্ষ টুকরা বানান তাহলে লক্ষতম টুকরাটা কি হওয়ার সম্ভাবনা আছে যদি কারো মধ্যে প্রবণতা থাকে এক চুলকিরা ভারানুর লক্ষতম টুকরাটা কত বড় হয়ে যাবে প্রথমটা সমান থাকবে না বিশাল বড় হয়ে যাবে আর যদি কারো মধ্যে প্রবণতা থাকে কমানুর তাহলে লক্ষতম টুকরাটা কোথায় যাবে প্রথমটা শেষটার মধ্যে কোন মিল থাকবে কিন্তু দেখতে বোঝা যাবে যে এটা যে প্রথমটার সাথে মিল নাই কারণ এটা তো শেষটার সাথে মিল শেষটার আগেরটার সাথে মিল আর আগেরটার সাথে মিল আর আগেরটা আগেটার সাথে মিল হইতে হইতে প্রথমটার সাথে কি আছে মিল আছে যুক্তি তো কই প্রথমটার সাথে কি আছে কিন্তু বাস্তবে কি বলবে সাথে যারা অনুসরণ করছে তাদের যারা অনুসরণ হচ্ছে তাদের যারা অনুসরণ হচ্ছে তাদের সাথে যারা অনুসরণ করছে বাহ্যিক ভাবে ওই প্রত্যেক শ্রেষ্ঠার লোকের নিজের টারে মিলাম কুন্তরিকাটা সঠিক হবনের বেশি উপযোগী সর্বশ্রেষ্ঠকরাটা প্রথমটা সমান হওয়ানের উপযোগী কোন তরিকাটা যে প্রথমটা দিয়ে সবগুলিরে মাপা না প্রতি শেষটা দিয়ে এরপর একটা মাপা দুইটাই যে তরিকা দু কিন্তু কি আছে মাপ আছে মাপ না কিন্তু কিন্তু সঠিক পদ্ধতি কোনটা সাহাবাহিকরা মেয়ারে হক হওয়ার অর্থ এটা যে বারবারে নিজেদের আমলকে আমরা मिला कार्लास्ट करते कारा को जमात तैले सहबाई कराम जमातर साथे हम जतटुकुरा মিলাইতে পারবো ততটুকু আমরা কি হব আল্লাহ তালা সন্তুষ্টির নিকটবর্তী হব না বিষয়টা এটা তো আরামের জমাতের সাথে আমাদের জমাতটার যতটুকু ব্যামিল থাকবে ততটুকু আল্লাহ সন্তুষ্টির থেকে কি থাকবো আমরা দূরে থাকবো কথাটা এতটুকু স্বীকৃত না সন্দেহ আছে কোন जमातर बर्तमान मुस्लिम जमत इमानदार जमात दिन इमान जमात, जमात जे जमाती बतटुकु सम्पन्न है मिल सम्पन्न तुकु की आल्ला सन्तुष्ट निकटवर्ती तुकु बस हेदायतर साथ আর সাহাবাইকারের জামাতের সাথে যে কোনো জমাতের যতটুকু দূরত্ব বেশি হবে আল্লাহ সন্তুষ্টির থেকে সে ততটুকু বেশি কি থাকবে দূরে থাকবে বুঝেছে তাহলে এখন বর্তমানে আমাদের অবস্থাটাকে সাহাবাই কারামের অবস্থার সাথে একটু আমরা মিলাই কার সাথে মিলাই সাহাবাই করামের অবস্থার সাথে মিলাই আচ্ছা সারা দুনিয়ার জমাত বাদ দি আমরা এখানে কয়জন আসছি সাহাবাইকরাম রিজওয়ানুল্লাহ আলহিম আজম আইনের সবার মধ্যে একটা আম সিফত ছিল যে তারা মুজাহিদ ছিলেন কি ছিলেন ঠিক এমন কোন সাহাবি উজরহীন পাওয়া যাবে না যিনি যেহাদে অংশগ্রহণ করেন নাই উজরহীন মানে মাজর হলে তো তার কথা কি ভিন্নাই মাহুর এমন কোন পুরুষ সাহাবি পাওয়া যাবে না যিনি কি করে নাই জেহাদে শরিক হয় নাই এটাও তো নিশ্চিত যতটুকু তারিখ আপনারা পড়ছেন রুগু তারিখের আলোকে এই বিষয়টা নিশ্চিত না হ্যাঁ এমন কোন সাহাবি বলতে পারবেন যিনি যেহাদে শরিক হয়নি পারবেন বলতে পারবেন না কাজী সানাউল্লাহ পানিপত্তি রহমতুল্লাহি আলহি সাহাবায়ামের সবার জান্নাতি হওয়াটাকে একটা দলিল দিয়ে কি করছেন প্রমাণিত করছেন সেই দলিলটা হল এ আয়াতিল ঠিক আছে তো আল্লাহ দুইটা ভাগ করছেন এবং দুটা ভাগের জন্য একটা কমন গুণ আম সিফত কি করছেন উল্লেখ করছেন যে দুনু গ্রুপের মধ্যে এই সিফতটা কি করা যায় পাওয়া যায় সেই সিফতটা কি মানিং কবলিলা হল কিংফাক মানে কি কোথায় আল্লাহ রাস্তা বলতে সবই তো আল্লাহ রাস্তা স্টেডিয়ামে যায় যে রাস্তা রাখার আল্লাহর না জমিনটা আল্লাহর না এটাও দেখি আল্লাহ রাস্তা স্টেডিয়ামে যাওয়ান আল্লাহ রাস্তায় খরচ করছে টিকিট কিনতে গিয়া কোনটা ব্যাপক আল্লাহ রাস্তা না খাস আল্লাহ রাস্তা সেটা কোনটা এরপরে কাতাল কিতাল বইলা দিছে যে যার আল্লাহ রাস্তায় খরচ করছে আর কিতাল করছে কেতাল কে বলা হয় আর কিতাল বলা হয় কাকে হ্যাঁ সশস্ত্র যুদ্ধকে কি হিসেবে সশস্ত্র যুদ্ধের মক্কা বিজয়ের আগে যারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করছে আর সশস্ত্র যুদ্ধ করছে তারা আর মক্কা বিজয়ের পরে যারা আল্লাহর পথে যুদ্ধ করছে আর মাল সম্পদ ব্যয় করছে আর সশস্ত্র যুদ্ধ করছে তারা দুই দল কিনা সমান না আগেরওয়ালাদের মর্যাদা পরের ওলাদের তুলনায় অনেক বেশি বুঝে আসছে তাহলে দু দলের জন্য আল্লাহ তালা কি বলছেন কুল্লা ওয়াহাদালনা দুছেন খরচ করে নাই এমন কে নাই তাহলে সব সাহবাই কি জান্নাতি সব সাহবাহি কি জান্নাতি সব সাহাবাহিকেরাম জান্নাতি উনি কোন গুণের উপর এই ভিত্তিকের অপরে ঘোষণা দিলেন কোন গুনের দ্বারা দলিলটা নিচ্ছেন তাহলে শাহাবাই সবাই কি ছিলেন আল্লাহর পথে সম্পদ দেয়কারী ছিলেন এবং কি ছিলেন তেতালকারী ছিলেন যোদ্ধা ছিলেন কি ছিলেন যোদ্ধা ছিলেন আগেই বলে আসছেন যে শাহবাইকারের মর্যাদা জমাতগত ভাবে সব জমাতের চেয়ে কি আল্লাহ তালার কাছে বেশি আল্লাহর কাছে তারা সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তালার সান্নিধ্য সবচেয়ে বেশি প্রাপ্ত তারা আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য বান তারা না এটি এগুলি একেবারে স্বীকৃত বিষয় তাহলে এই জামাতের একটা ব্যাপক এবং সাধারণ গুণ হইল যে তাদের দ্বারা কি পাওয়া গেছে ইনফাকার ই পাওয়া গেছে তাহলে সাহাবাইকারের একশো বাগের একশো বাঘ কি ছিলেন মুজাহিদ ছিলেন সাহাবাই কার কতজন হাফেজ ছিলেন একশো বাগের একশো বাঘ হ্যাঁ কতজন কারি ছিলেন একশো বাঘের একশো বাঘ কতজন মহাদ্দেশ ছিলেন একশো বাঘের একশো বাঘ কতজন মুফাসের ছিলেন একশো বাঘের একশো বাঘ কতজন ফকিহ মুফতি ছিলেন একশো জনের একশো জন বুঝতেছেন না কথা আব্দুল্লাব আব্বাস রাজি আল্লাহনারা ফকিহ ছিলেন আব্দুল্লাবনে মাসউদ রাহাল সাথে আরো কিছু কারি ছিলেন রাজি এই সমস্ত ফরায়জগুলিও সাহাবাইকরামের কিছু সংখ্যক কি দিচ্ছেন আনজাম দিছেন কিন্তু এই ধরনের ফরায়জের মধ্যে নিয়োজিত সাহাবাইরমের সংখ্যা আর জেহাদের ফরজ আদায়ের মধ্যে সাহাবাইরামের নিয়োজিত ব্যক্তিদের সংখ্যা এর মধ্যে একটা ভারসাম্যতা আছে না নাই বর্তমানে আমাদের জমাতের মধ্যে কি সেই শখ অনুযায়ী সেই ভারসাম্যতা অনুযায়ী মুজাহিদ এবং অন্যান্য ক্ষেত্রগুলির মধ্যে কাজ করিয়া আছে স্বাভাবিক রাম যদি এক হাজার মুজাহিদ হইয়া থাকেন তার মোকাবেলায় মুফতি আছেন একজন এক হাজার মুজাহিদ হইয়া থাকলে তার মোকাবেলায় মহাদিস আছেন কয়জন একজন আবার সেই মহাদ্দেশ আবু হাদিস নিয়েই বসে আসে না উনিহাদের মাঠে মাঠে জীবনটা শুধু মুফতি সাহবা এখরমের সময় কি করা যাবে না পাওয়াই যাবে না শুধু মুফ আসছে জেহাদ কি নাই এমন কি করা যাবে না পাওয়াই যাবে না হ্যাঁ সুদু মুজাহিদ অনেক আছে না নাই বর্তমানে আমাদের জমাতের মধ্যে সাহাবায় কারামের জমাতের সাথে এই অনুপাতে মিল হইতে হইলে কোন ধরনের লোক প্রয়োজন কথাটা বুঝতেছেন বর্তমানে আমাদের জমাতটা সাহাবায় কারামের জমাতের সাথে মিলতে হইলে এই আমাদের জমাতের মধ্যে কোন ধরনের লোক প্রয়োজন মুজাহিদ প্রয়োজন না হ্যাঁ আমাদের মধ্যে কমতি কোন ক্ষেত্রে কোন ক্ষেত্রে ক্ষেত্রে হ্যাঁ স্তিরের ক্ষেত্রে মুফতির ক্ষেত্রে হাফেজের ক্ষেত্রে কারীর ক্ষেত্রে তাইলে আরো সদস্য বাড়ানো দরকার কোন ক্ষেত্রে দিনের তাকা কি। দিনের তাকা কি সাহাবাই কারামের জমাতের সাথে আমাদের নিজেদেরকে মিলানো না তাই তো সেই জমাতের সাথে নিজেদেরকে মিলাইতে হইলে এখন কোন ধরনের সদস্য দরকার মুজাহিদ দরকার আর এখন মুজাহিদ না বাড়ায় অন্য বাড়ানো হইলে সাবায়িকরা জমাতের সাথে মিল বাড়তেছে মিল বাড়তেছে বলছেন কতটা এক কেজি আটা তার মধ্যে লবণ লাগে কতটি এক চিমটি লবণ লাগে এক চিমটি ধরি যতটুকু লাগে ততটুকু এই কি বল কি বললাম এক চিমটি বললাম বুঝে যত ডুকো লাগে তত ডুকু কি বললাম এক চিমটি বললাম এক চিমটি লবণ যদি না দেওয়া হয় আটাটা স্বাদ লাগবে না বেমজা লাগবে রুটিটা এক চিমটি লবণ যদি দেওয়া হয় তাহলে স্বাদটা অনেক বেড়ে যাবে না লাগবে না এখন এক কেজি আটা আছে এক চিমটি লবণ দেওয়ার কারণে খুব সুন্দর স্বাদ হয়েছে দুই চিমটি লবণ দিলে তিন চিম টিলবন দিলে তিন গুণ সাত বাড়বে চার চিম টিলবন দিলে চার গুণ সাত বাড়বে দশ টিম টিলবন দিলে কয় গুণ সাত বাড়বে দশ গুণ সাত বাড়বে কিলো বিষয়টা এমন না হ্যাঁ এখন আমাদের হালতটা কি সাহাবাইকরামের এই পরিমাণ ছিলেন মুজাহিদ ওই পরিমাণ মুজাহিদের সাথে এই পরিমাণ কি ছিল মুহাদ্দিস মুফাসির হাফেজকারী। একটা পরিমাণ ছিল না সেই পরিমানে বেশ কম হইলে সেই সাদ থাকেনি আরে থাকেনি আর বুঝছেন এখন আমাদের আটা আর লবণের সেই নিষ্পত আছে এখন দেখা যাইতেছে লবণ এক কেজি আটা হয়েছে এক চিমটি লবণ কয় কেজি আটা হয়েছে এক চিমটি তখন এটার স্বাদ বাড়ানোর জন্য এখন আরো কি সংগ্রহ করা দরকার লবণ আরো কি সংগ্রহ করা লবণ এক চিমটি লবণে কি পরিমান স্বাদ হইল তো এখন আরো যদি লবণের চিমটি বাড়াইতে থাকি তাহলে স্বাদ বাড়তে থাকবে না আমরা করতেছিটা কি করতেছিটা কি কোনটা দরকার সাহাবিদের সাথে মিলতে হইলে এটা তো বললাম সাহাবাই করামের জামাতের সাথে মিলতে হইলে সাহাবাইকার কি দিনটাকে সহিভাবে বুঝছিলেন না বুঝেন নাই বুঝছিলেন আচ্ছা সহি বুঝা থাকেন যে বুঝটা বুঝছিলেন সেই বুঝ অনুযায়ী আমল করছেন না করেন নাই তাইলে তাদের থেকে যে আমলটা প্রকাশ পাইছে সেটা কি দিনের সহিমুনা না গলত নমুনা যে মুজাহিদের সংখ্যা থাকবে বেশি সেই তুলনায় তাদের সাথে একটা আনুপাতিক হারে অন্য অন্য সংখ্যাও কি করবে থাকবে এই যে একটা সুরত এই যে একটা নকশা এটা কি সহি নকশা না গলত নকশা আমরা কি সেই সেই সহিটারে রক্ষা করতেছি না নকশাটারে পাল্টায় ফেলছি কি করছি বুঝছেন কথাটা হম আবুকর সিদ্দিক রাজি আল্লাহ তালানোর জমানায় কার জমানা আবুকর সিদ্দিক রাজি আল্লাহতাল জমানা সাবাইকার আমার জামানা তো কিছু লুক কি অস্বীকার করছে জাকাত অস্বীকার করছে তারা কি দিবে না জাকাত দিবে না জাকাত দিবে না বলতে জাকাত ফরজ তারা কি করে না মানে না এমনি আহনাফের মাঝা বল যদি কোনো ফরজ আমল না করে তাহলে সে কি ফাঁসে ফরজ আমল যদি না করে তাইলে কি ফাঁসে আর ফরজ যদি না মানে তাইলে কাফের ফরজ যদি না মানে তাহলে কি কাফের না করা আর না মানার মধ্যে কি হইলো একটু বেশ কম হইলো বুঝেন নাই কথা একজনে করে না আরেকজনে কি মানে না অপরাধটা কার বেশি যে মানে না একজনে মানে না ফরজা আরেকজনে ফরজের বিরোধিতা করে এই দুটা কি এক না বেশ কম আছে অপরাধটা কার বেশি যে মানে না সে যদি কি হয় ोधिता करता बोझे नहीं जी। जे बरोधित से मुरतद ना मार्थक मुरतद ना সন্দেহ আছে না মানাটা অনেক সময় ব্যক্তিগত হইতে পারে এর দ্বারাই কি যায় কাফের হয়ে যায় আর বিরোধিতা করা এটা শুধু ব্যক্তির মধ্যে সীমিত থাকে না সংক্রমিত হয় এটা সেটার দ্বারা কি হবে আর বড় কাফের হয়ে যাবে না সাহাবায়িক রাম রিজওয়ান্লাহি আলিম আজ শুধু যারা মানে নাই তাদের বিরুদ্ধে তাদের এই সমস্যাটার চিকিৎসার জন্য কি পদক্ষেপ গ্রহণ করছেন কি করছেন তাদের বিরুদ্ধে তাদেরকে ঠিক করার জন্য জেহাদ করছেন কি করছেন কোরআনে কারিমে কি বলছে কুরানি কারিমে বলছে ঠিক আছে তো অর্থাৎ তোমাদের মধ্যে কেউ যদি কি হয়ে যায় মুরতাদ হয়ে যায় ल्लामन एक जी आसबें जरा आल्लाह के भलोबस आल्लाह ते भस मुमेंट दयावान हो काफे की कठोर ता आल्लर को कि जिहद करकार तिरस्कार कीह मूर्त हुए गार चिकित्सा हिसाब कुरने करीमे की व्यवस्था पत्र दी से किरण কি করণীয় জেহাদ করণীয় এখন জেহাদ যে করবে সেই মহব্বতের প্রকাশ ঘটাইল সেই কি ঘটাইল মহব্বতের প্রকাশ ঘটাইল সেই সত্যিকার ভাবে ইমানের প্রমাণ পেশ করলো কিসের ইমানের আদিল্লতিন আলাল মিনিন আইজাতিন আলাল কাফিরিন। সাহাবাই কালামের গুণ এটা ছিল যে মুমেনদের জন্য দয়াবান আর কাফেরদের জন্য কি কঠোর না মুমেন কাফের সবার জন্য সমান না মুমেনের সূত্র কাফের বন্ধু কোনটা মুমেনের জন্য দয়াবান বিনয়ী কাফের জন্য কি কঠোর রুহামা উবাই না নিজেদের মধ্যে কি দয়াশীল আসিদ্দা ও আলাল কুফর কাফেরদের জন্য কি কঠিন তো সাহাবাই কারামের জমাতের গুণ ছিল মুসলমানদের মধ্যে পরস্পরে কি বিনয়ী দয়াবান কিন্তু কাফেরদের ক্ষেত্রে তারা কি কঠোর এখানে বলা হয়েছে এটাই আল্লাহ তালার নিয়ম যে মুমেনরা মুমেনদের জন্য কি হবে এমন হবে যে একটা দেহ কি একটা দেহ মুমেনরা পরস্পরে মোহ্বত মিল भोबा एक समस्त क्षेत्रे एक देहर मत देहर को जगार मध्य जदि आघात लागे तेहले पूरा देह देह जंत्रणा कीटफटा था आघात लगसे हा मध्य पवे एक कथा जार आघात लागसे तर चिंता तुरार धैरा बसा गया कष्ट लागते हम डाक्तखाना हासपत जाते हाँटते पर হাত তুই গেলে যা আমি কি করতে পারবো না যাইতে না হাটুয়ে কথা বলবে কথা বলবে যে হাত তোর আঘাত লাগছে তোর তুই বুঝ আমার চোখে ঘুম পাইছে চোখে কইবো যে আমার খুব কি পাইছে ঘুম পাইছে এই সময় আমি ঘুম বাদ দিয়ে কি করতে পারবো না যাইতে পারবো না বলবে চোখে কেন না হাতে গিয়া অনয় বিনয় করতে হইব যে চোখ তুই আমার চল কোথায় যাই হাসপাতাল যাই পা তুই অচল কোথায় যাই হাতে গিয়া গিয়া দাওয়াত দিতে হইব হ্যাঁ বোঝাইতে হইব না এই হাত পাও চোখ সব স্বয়ংক্রিয় ভাবে এমনি যেতে থাকব। আমরা যদি ইমান দাঁড় সেই প্রকারের হতাম মুসলমানদের উপর বিভিন্নখানে খানে আক্রমণ চলতেছে না চলতেছে না সেটার কারণে আমরা কোনো ব্যথা পাই হ্যাঁ আমাদের মধ্যে ওই ধরনের কোন চলা নরাচরা সৃষ্টি হয় আর হয় নাকি বোঝানোর পরেও কি হয় তাহলে আমরা কি ইমানদার রয়ে গেছি ইমানের রক্ত আমাদের রগরে প্রবাহিত আছে আর আছে নাকি আরে ইমানের রক্ত যদি রোগের সাথে প্রবাহিত থাকতো হাতের সাথে আমার শরীরে থাকতো তো শরীরটা চলত না আমি যে জায়গায় আছি এ জায়গা থেকে কোন লড়াঝড়া করতেছি না যখন আক্রমণ হয়ে গেছে তখন আমার জন্য করণীয়টা কি ঘুমানো খানা খাওয়া কথা বুঝতেছেন হাতের মধ্যে আঘাত লাগছে এখন অন্য অঙ্গ প্রত্যঙ্গ কাজ কি কি কাজ বলেন ডাক্তার কাছে নিয়ে যাওয়া না তার ব্যবস্থা করা না অন্য অন্য কাজের মধ্যে লেগে থাকা যদি অন্য কাজের মধ্যে লেগে থাকে তাহলে এই হাতের অংশ সেটা হইল তাহলে ইমানদারদের উপর কাফার আক্রমণ করছে কিসের কারণে তাদের ইমানের কারণে না বমা না কামু মিনহু ই তারা বদামল এই কারণে তাদের উপর আক্রমণ করে নাই কাফের আক্রমণ করছে এই কারণে যে তারা ইমানদার এই জন্য কাফের আক্রমণ করছে কি তারা বদামাল দিখা যে মুসলমানের আল্লাহর উপর ইমান আনার কারণে তাদের উপর ওরা প্রতিশোধ নিতেছে এই যে আরাকানি মুসলমানদেরকে মারতেছে কি কারণে ইমানের কারণে না मानदारे रक्त सम्पर्क तह कि ना स्वयंक्रिय भावे तार्ज झापा पड़त शरियते रमास आला की कह जो असहाया जाए किण्य কি দুর্বল নারী শিশু তারা চিৎকার করতে থাকে যে আয় আল্লাহ এই জালেম জনপদ থেকে আমাদের কি কি করো বের করো তাদের জন্য তোমরা কেন তিতাল করতেছ না তাদের জন্য তোমরা কেন করতেছ না এই অসহায় লোকদেরকে তাদের নির্যাতন থেকে রক্ষার জন্য কি করার নির্দেশ আল্লাহ তালা দিছেন কি করার নির্দেশ দিছেন আল্লাহ কি বলছেন যে কেন কি করতেছ না তিতাল করতেছ না না বলছেন কেন হ্যাপ করতেছ না কেন দাওয়াত দিতেছ না কেন তোমরা ঘুমাইতেছ না কেন মুক্তি হয়ে যাচ্ছ না কি বলছেন আল্লাহ কেন পিতাল করতেছ না তাহলে অসহায়দেরকে উদ্ধারের জন্য করণীয় কাজ আল্লাহা কি নির্ধারণ করে দিছেন কি নির্ধারণ করে দিছেন এখন পৃথিবীতে এই ধরনের অসহায় আছে না নাই আরে আছে না নাই তেন রসুলের যুগের সাহাবাইকার সহ একটা ঘটনা ওসমান রাজি আল্লাহ নুকে মক্কার কাফেররা আটকাইছে গুজব যে ওসমানকে কি করে দেওয়া হয়েছে হত্যা করে দেওয়া হয়েছে কি করতে পারছে হত্যা এখন হোদাই বিয়ার মাঠের মধ্যে হোদাই বিয়ার জায়গার মধ্যে সেখানে আরো চোদ্দশো সাহাবাহিকারাম আছেন তারা কি পরামর্শ করছেন কি সিদ্ধান্ত নিছেন কি করছেন যে আমরা উসমানের হত্যার বদলা নিব যদি প্রয়োজন পড়ে আমরা সবাই কি করবো জান দিব আলা আল্লাহ সালাম যে আমরা তার আটকাইছে বা হত্যা করে দিছে একজনকে হত্যা করে দিলে একজনকে আটকাই ফেলার কারণে চোদ্দশো মানুষ যুদ্ধে নেই মা নিজের যান দেয়া দেওয়া ডায় কোন যুক্তিতে ধরে ওনাকে যদি হত্যাই করে ফেলে থাকে চোদ্দশো মানুষ যান দিলে তো নিজেদের হতাহতা কমলো না বাড়লো একজনের হত্যা করছি ওই নিজেরা এখন নিহত হইলে চোদ্দ ওই উসমান কি জিন্দা হয়ে যাইব নিহত হয়ে গেলে তো হয়েই গেছে আর নিহত না হইলে তো হয়ই নাই তো এই চোদ্দশো মানুষ যান দেওয়ানের প্রস্তুতি নেওয়ার আর কি দরকার হ্যাঁ তো একজনের বদলা নিতে গিয়ে চোদ্দশো এবং সাহাবাহিকারা রসুল সাল্লাই যদি হাতকাল করে তো দিনের অন্যান্য কাজগুলি কে করবে আর সেই সময় রসুল এবং এই চোদ্দশো সাহাবাহিকার ইসলামের মূল ব্যক্তি এরা ছাড়া ইসলামের আর বেশি মানুষ আছে আরে আছে নাকি এই লোকগুলি চলে গেলে কে হাদিস চর্চা করবে কে দাওয়াতের কাজ করবে কে মানুষদেরকে তালিম দিবে কে জনগণে ওয়াজ করবে বলেন ওই জায়গাগুলি খালি হয়ে যাবে না আরে খালি হয়ে যাবে না আর এরা যদি বাঁচা থাকে তাহলে এক একজনে এক একটা প্রতিষ্ঠান করতে পারবে এক জন এক এলাকা থেকে গিয়া বৈশা ওই এলাকাতে হাজার সরাইতে পারবে এক জনে এক এক দেশে দিন চর্চা করতে পারবে পারবে না কিন্তু এখানে যদি নিহত হওয়া যায় তাইলে এই কাজের সুযোগ আর রইল তাহলে সেই সব সুযোগ বন্ধ করে দিয়া এখানে জেহাদ করতে করতে একটা মানুষের জন্য শহীদ হয়ে যাওয়া এরকম যুক্তিতে ধরে ধরে নাকি তাহলে তাদের এই সিদ্ধান্তটা কি হয়েছে বলে না কি হয়েছে যুক্তি তো যদি না ধরে তাহলে কি হয়েছে কি ভুল হয়েছে অযৌক্তিক হয়েছে তাহলে আমরা যেই ধরনের যুক্তি খাড়া করি ওই যুক্তি অনুযায়ী এই সিদ্ধান্তটা কি হয় আমরা যেহাদের ক্ষেত্রে যেই যে ধরনের যুক্তি যে ধরনের প্রশ্ন যে যে ধরনের কি করি আপত্তি উত্থাপন করি সেইগুলির আলোকে রসুলের এই কাজটা কি হয়েছে অযক্তি হয়েছে না অযৌক্তিক হয়েছে না। তাইলে আমাদের যেইভাবে ইসলাম দ্বারে পেশ করতেছি সেই অনুযায়ী রসুলের এই কাজটা কি যায় অযক্তি হয়ে যায় তো যেই ইসলামের কারণে রসুলের কাজ অযক্তি হয়ে যায় এটা কি ঠিক ইসলাম না ভুল ইসলাম বুঝেন না কথা আমরা যেমন বুঝছি ইসলাম দ্বারে এই বুঝ অনুযায়ী রসুলের কাজটা যায় অযক্তি হয়ে যায় ইসলামের এমন বুঝ যে বুঝের কারণে রসুলের কাজের কাজ অযক্তি হয়ে যায় এই বুঝটা কি ঠিক না ভুল আর ঠিক না ভুল এটা করতে এত দিন লাগে তাহলে আমাদের বুঝটা ভুল না রসুলের ইয়া কাজটা ভুল তাদের বুঝটা ভুল তাহলে যেহাদ করতে গেলে মাদ্রাসা নষ্ট হয়ে যাবা খানকা নষ্ট হয়ে যাবো দাওয়াত নষ্ট হয়ে যাবা বিরিয়ানি নষ্ট হয়ে যাবা এই সমস্ত কথা বইলা যেহাদের থেকে কি থাকা দূরে থাকা এটা কি ঠিক কথা না ভুল কথা এই আশঙ্কায় যেহাদের থেকে বিরত থাকার অবকাশ আছে আরে আছে নাকি রসম বলতেছেন যে আমার মনে চাই যে একটা যুদ্ধ থেকেও আমি কি করবো না ফিরে থাকবো না একটা দুধ থেকে কি করবো না ফিরে থাকবো না সবগুলিতে আমার যাইতে মনে চায় কিন্তু যাই না মাঝে মা দিদি একটু আমাদের কেন কারণ আমি গেলে সবাই যাইতে চাইবি কেউই ফিরা থাকতে চাইব না আর সবাই নিয়ে আজ মতো অস্ত্র সস্ত্র টাকা পয়সা রসদ সামগ্রী আমার কাছে কি নাই বুঝারছি এখন যদি আমি চইলা যাই কিছু মানুষ যাইতে চাইলো কি করতারতো না টাকা পয়সা অস্ত্র শস্ত্র না থাকার কারণে কি করতারতো না যাইতে পারতো না কারণ যুদ্ধের মধ্যে অবশ্য সারা গিয়ে কি লাভ লাভ আছে কোনো যাইতে পারবো না এরপরে খাবার দাবারের ব্যবস্থা আছে না তো এদেরকে নিয়ে আরো অন্য কি হবে কষ্ট হবে কিন্তু আমি চলে গেলে এরা এদের মনটা আর মানাইতে পারবে না যে হায় হায় রসল চলে গেলেন আর আমরা যাইতে পারলাম না তারা মারাত্মক কষ্টের মধ্যে কি এই জন্য আমি কিছু কিছু যুদ্ধে কি করি না যাই না তো নবী হয়েও তিনি বলতেছেন যে কোন যুদ্ধ এটার থেকে আমি অভিযান থেকে আমি কি থাকলাম নইলে বিরত থাকলাম নইলে তাহলে যুদ্ধের কোন অভিযানে শরিক হওয়া এটা নবী এত বড় মর্যাদাশীল হওয়ার পরও তার সানের খেলাফ তার মর্যাদার খেলাফ তার কাজের দ্বিঘ্নতাইটা তার কাজের মধ্যে ত্রুটি আচ্ছা আজেল রতন কি ছিলেন সিদ্দিক ছিলেন না উনি যুদ্ধে গেছেন না যায় নাই এখন উনি কথা বলছেন যে সিদ্দিকের মর্যাদা তো শহীদের মর্যাদার চেয়ে বেশি আর যুদ্ধে গেলে বড় জোর কি অব শহীদ হওয়া যাবে কি হওয়া যাবে শহীদ হওয়া যাবে সুতরাং যুদ্ধে গিয়ে আর আমি কি করবো এই কথা বইলা যুদ্ধ যাওয়ার থেকে বিরত রয়েছেন আর রয়েছে নাকি বুঝছেন কথা তাহলে সাহাবায়িক রামের আমল দেখেন যে ওনারা সব কাজের আগে যুদ্ধের কার্ডারে কি করছেন প্রাধান্য দিছেন এখন এটাকে আঞ্জাম দিতে গিয়া যদি অন্যগুলো গুলো হয় হয় হয় বন্ধ সেটার জন্য কোন কি করা নাই চিন্তা করা নাই কোন পরোয়া করা নাই কিন্তু এই কাজটার মধ্যে কি আনে নাই বিঘ্নতা বা বেঘাত আনে নাই তাহলে কি পাইলাম সাহা বা কারণে ওনারা সর্বাধিক গুরুত্ব দিছেন কোন কাজদারে আর কথাটা কি কোনো অস্পষ্ট কথা হয়েছি না বাস্তব এটা বাস্তব না চোদ্দশো সাহা পাহ মাঝে মৃত্যুর উপর প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে কিনা আচ্ছা উপর যে প্রতিজ্ঞাবদ্ধ কোন জায়গার মধ্যে হোদয়া মধ্যে না এন কোন ভিন্ন রাষ্ট্র আছে পাশের কোন রাষ্ট্র আছে যে তারা সহায়তা করবে তাহলে যুদ্ধের জন্য কি ভিন্ন রাষ্ট্র হওয়া জরুরি পাশে রাষ্ট্র থাকা জরুরি আর জরুরি নাকি এখানে তাহলে তাদের যদি জরুরি তো তাহলে এখানে তাদের যুদ্ধের ঘোষণা এই কথা বলে নাই যে আমরা মদিনায় যায়গামী বছর কথা বলছে না এখনই যুদ্ধের প্রস্তুতি নিছে। অত তো এখন খুব কি তারা শক্তিশালী অবস্থায় ছিল এটা ছিল ঘটনা ষষ্ঠ হিজরির কত হিজরির আর এর আগের বছর পঞ্চম পঞ্চম হিজড়িতে গজওয়জ খন্দক যেটা সেখানে মুসলমানরা নিজেদেরকে রক্ষা করছে কাফেরদের আক্রমণ থেকে কি করিয়া মানে সরাসরি মোকাবেলা করারও মুসলমানদের কি হয় সেই পরিমাণ তাদের কি মানে তাদের ছিল না বুঝাচ্ছি সেই লোকগুলো এক বছর পরে এখন হুদায় বিহার মেয়েদের কাফেরদের কাছে শেখেছে না আরে কাফেরদের কাছে শেখেছে না এখন ঝুকিটা বিপদ্যা আরো বড় না আরে যাদেরকে তাদের বাড়িতে গিয়ে আমরা চেষ্টা করছিল তারা পরীক্ষা গ্রহণ নিজেদেরকে জানবা চাইছে সেই লোকগুলি যখন কাফেরদের বাড়িতে চলে আসছে তখন তাদের বিপদটা ছোট হয়েছে না বড় হয়েছে সেই অবস্থায় কিন্তু সেই ঝুঁকিপূর্ণ হওয়ার পরেও যুদ্ধের সিদ্ধান্ত নিচে না নেই নেওয়াটা ভুলইছে না আল্লাপাক সন্তুষ্টি প্রকাশ করছেন কি প্রকাশ করছেন আল্লাহ পাক বলছেন যে তোমাদের এই আমি কি হয়েছি ছিল একটা মুসলমানের আক্রমণ হয়েছে আর একটা মুসলমানের জন্য চোদ্দশো সাহাবি রসল সহ জান দেওয়ার জন্য কি হয়ে গেছেন রাজি হয়ে গেছেন আল্লাহ পাকার জন্য কি করছে সন্তুষ্টি প্রকাশ করছে আর এখন পৃথিবীতে কোন মুসলমানের উপর আক্রমণ আছে সিদ্ধান্ত নেওয়া এটা ভুল না ঠিক আর সিদ্ধান্ত নেওয়া ভুল না ঠিক এখন যদি আমি যুদ্ধের সিদ্ধান্ত নেই জেহাদের সিদ্ধান্ত নেই তাহলে যদি আমার মাদ্রাসা বন্ধ হয়ে যায় যদি তবলিক বন্ধ হয়ে যায় যদি এটা বন্ধ হয়ে যায় যদি সেটা বন্ধ হয়ে যায় যদি খানকা বন্ধ হয়ে যায় এই কথা বলাগুলি এটি কি যুক্তি না অযুক্তি এটা শরীয়ত না আর সাহাবায়িকেরামের আদর্শ সম্মত না আদর্শের বিরোধী ওনারা কি এই হাজারো চিন্তা করছে না যুদ্ধের যখন পরিস্থিতি এসে সিদ্ধান্ত নিয়ে নিছেন কোনটা করছেন তাহলে সাহাবাহিকেরামের জমাতের এই আমলটা আমাদেরকে কি শিক্ষা দেয় যে এই ধরনের অবস্থার মধ্যে দেখিয়ে সিদ্ধান্ত নেওয়া কথাটা এখন কি একটা মুসলমান না শত শত মুসলমান সাহাবাহিক জমানায় আসেন একদল লুকে কি করছে একদম কি করছে জাকাতরে কি করছে অস্বীকার মানে কি জাকাত ফরজটা কি করে না মানে না কিন্তু জাকাতের ব্যাপারে বাধা হইয়া দাঁড়াইছে জাকাত কেউ দিলে দিতে দিবে না এমন করছে হ্যাঁ আর এমন করছে নাকি নিজেরা জাকাতের ফরজ কি করে না মানে না তো আবু ওখর সিদ্দিকরা যে আল্লাহ বলছেন তাদের বিরুদ্ধে আমি কি করবো যুদ্ধ করব। উমর রাজি আল্লাহ তালান হুয়া প্রাথমিক পর্যায়ে বলছেন যে তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন যারা লাইলাহিল্লাহ পরে যারা নামাজ পড়ে যারা আমাদের ক্যাবলাকে ক্যাবলা মানে যারা আমাদের তরিকায় জবাহ করে এমন বলে নেই তাদের কিভাবে আপনি কি করবেন হত্যা করবেন তাদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন আবহ রাজ বলছেন যে অবশ্যই যে নাকি নামাজ এবং জাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করছে তার বিরুদ্ধে আমি কি করব। যুদ্ধ করব। এর অর্থ হইলো অর্থাৎ শরিয়তের একটা অকায় বিষয়রাও যদি কে না মানে তাহলে সে কি হয়ে গেছে পুরা শরিয়তকে না মানিয়ে হয়ে গেছে শরীরতের অকায় একটা বিষয় যদি না মানে তাহলে না মানা হয়ে যায় ইমানদার হইতে হইলে পূর্ণ শরিয়ত কি করতে হবে মানতে হবে কাফ ইমানদার হইতে হইলে কি করতে হইব পুরা মানতে হবে আর ব্যয়মান হইতে হইলে পুরাই অস্বীকার করতে হইব এটা না একটা বাস স্বীকার করলে বেমান হয়ে যাবে আকাশে যে বেলুন উড়ে বেলুন উড়ে না উড়তে হইলে কোন ছিদ্র তার মধ্যে কি করা যাবে না থাকতে পারবে না তাই না উড়তে হইলে আর নিচে পড়ে যাইতে হইলে সবটাই ছিদ্র হয়ে যাইতেইবো হাজার হাজার লাখ লাখ ছিদ্র হয়ে যাইতেইবো না একটা ছিদ্র হইলেই পেরা যাইব হ্যাঁ একটা সিদ্র হইলে পেরে যাব গেলে একটা ছিদ্র হইলে একটু পরবো দুইটা সিদ্ধ হইলে আর নিচে নামবো তিনটা সিদ্ধ হইলে আর একটা ইঞ্চন নিচে নামবে না কেমন হবে যুক্তি কি কয় এক সিদ্ধি হইলে একটু নিচে নামা দরকার দুই সিদ্ধি হইলে আর নিচে নামা দরকার কিন্তু এই যুক্তি এখানে খাটবে বাস্তবতা কি ঠিক ইমান আর কুপুরের বিষয়টা হইতে হইলে পুরা কি করতে হবে হবে। আর বেয়মান হইতে হইলে একটা অংশ বেয়মান হয়ে যাবে কাফের হয়ে যাব তারা সম্পূর্ণটা মানে শুধু একটারে কি করছে অমান্য করছে কি হয়ে গেছে কাফের এখন যদি কেহ শরিয়তের একটা বিধানের বিরোধিতা করে সে কি হবে কি সে কি হবে কাফের মুরতাত সে কি হবে আচ্ছা শরীয়তের কোন বিধানের বিরোধিতা বর্তমান যুগে আছে আমাদের দেশে আছে হ্যাঁ আরে আছে নাকি কালিমা পড়ে নামাজ পড়ে রোজা করে কিন্তু শরীয়তের কোন একটা অকাট্য বিধানের বিরোধিতা করে এমন লোক আছে তাহলে মোরতাদ হয়েছে না হয় নাই এই ধরনের মূর্তাদের ব্যাপারে শরীয়তের হুকুম কি কি করা, করা, কোন তিরস তিরস্কারে ভয় না করা আর এদের বিরুদ্ধে যারা জেহাদ করবে এরাই মহব্বতের পরিচয় দিল তারাই কের পরিচয় দিল মহব্বতের পরিচয় দিল এই ধরনের লোকদের ব্যাপারে সাহাবাহিকেরাম কি স্টেক নিয়েছেন কি সিদ্ধান্ত নিছেন সম্মিলিত মূর্তা হয়ে গেলা তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হয় না সাহাবায়েরাম তাদের যে এলাকায় মূর্তা ধয়া গেছে গা সে এলাকায় মাদ্রাসা কায়েম করে দিছে যে তারা না বুঝলে কি হবে তাদের সন্তানরা বুঝবে তাদেরকে বুঝে আইনা ফেলতে পারলে আর কেতালকেরা লাভ কি এই জন্য তবলিকের জমাত সেখানে পাঠায় দাও একদল জমাত পাঠায় দাও আকাবে সাহাবা একমের সাহাবে কোন নবাননের যারা বুঝায়া তাদেরকে পথে নিয়ে আসবে এটি করলে করতে পারত না পারত না আর পারত না পারতো না অথবা একজন ভালো পীর সব সেখানে বসায় দাও যে তার সুবতের ফয়েজ দিয়া তাদেরকে কি করবে একেবারে তাদের দিল ঘুরে দিবে তাদের ফয়েস দিয়া আলোকিত করে ফেলবে তাদের দিল এমন লোক পাঠায় দো তাদের দেশে সাবাইকের দিলের মধ্যে নূর আসিল না ছিল না ওই নুরানি দিলওয়ালা লোক পাঠায় দো তাদের দিলের নূর দিয়া ওই সমস্ত অন্ধকার গুলির কি করে ফেলবে নুরানি করে ফেলবে এমন করছে হ্যাঁ আর এমনটা করছে কি করছে ঠিক থেকে থাকলে এই ধরনের ক্ষেত্রে আমাদের জন্য আমাদের জন্য মেয়ে আর হক কে সাহাবাহিকার না অন্যকে হক আমাদের জন্য করণীয়টা ছিল কি কেতালই হাসারের মাঠে যে আমাদের আমলগুলি মাপা হবে কার সাথে তুলনা করে আমার মাপা হবে সাহবাহিকেরামের সাথে তুলনা করে না অন্য কোন জামাতের সাথে না জি যে উমুকার সাথে তার আমল মিলল না কে লেগিয়া না সাহবাহিকেরামের সাথে আমল মিলল না কে লেগে এটার কারণে আমার দড়া পড়তে হবে কোনটার কারণে হাসরের মাঠে যার সাথে মিলার না মিলা নিয়ে হিসাব হবে আমার এখানে মিলাইতে হবে তার সাথে না না অন্য কারো সাথে এখন এই কথা বললে যে অন্য কারো দোয়াই দিলে কোন কাজ হইব আর কাজ হবো নাকি কিন্তু যদি হেদায়িসা দি না তাদের হেদায়ের অনুসরণ করো এরপরে হম আমি নৌকামা মানান না সাহাবাহিকারাম যেভাবে মানান সেইভাবে তোমরা মানানো তাহলে সাহাবাহিকারাম মর্যাদার দিক দিয়ে তারা সবার চেয়ে কি ছিলেন অগ্রসর ছিলেন অগ্রসর ছিলেন না তাহলে মর্যাদার দিক অগ্রসর হইতে হইলে সাহাবাইকারের আমলটা আমাদের মধ্যে কি করা যেতে হবে পাওয়া যাইতে হবে কারণ সাহাবাহিকারামের কোন আমলটা আমাদের মধ্যে নাই কোনটা নাই কোনটা নাই এখন যেহাদের কিছু মানুষ মূর্ত হয়ে গেছে না হয় নাই হয়ে গেছে হয় নাই এখন সমাজের মধ্যে আসে না নাই আল্লাহ দিন পরাজিত না বিজয়ী আরে দিন কি বর্তমানে আমলের ক্ষেত্রে পরাজিত না বিজয়ী পরাজিত না দিনকে বিজয়ী করা দূর করা এটা উন্মতের উপর ফরজ না ফরজ তো এই ফরজ আদায় করবে কিভাবে দাবি করি আমরা রসুলের কি না আর ওয়ারিস দাবি করি তো রসুল আল্লাহ তালা কি কাজ দিয়ে পাঠাইছে আল্লাহ পাক রসুলকে পাড়াইছেন হৃদায়াত এবং সত্য দিন দিয়া যেন সব দিনের উপর এটারে কি করে দেয় বিজয়ী করে দেয় কিশোর জন্য পাড়াইছেন সব দিনের উপর কি করার জন্য বিজয়ী করার জন্য না শুধু দিন পালন করার জন্য নিজে নিজে নিজে নিজে পালন করার জন্য তো ফ্রেশ তারা যথেষ্ট ছিল ফ্রেশ তারা যথেষ্ট ছিল না আর মানুষ বানানোর কোন দরকার ছিল কিন্তু এরপর আল্লাহ কি বানাইছেন মানুষ বানিয়েছেন ফেরেস তারা বলছিল যে আবাদতিক সুবিধাজনক ব্যক্তিগত এবাদত করার জন্য রসল পাঠাইছে কি করার জন্য দিনটাকে এই বৈরি পরিবেশের মধ্যেই বিজয়ী করার জন্য দিনটা কি করার জন্য আর বিজয়ী করতে হইলে কিছু ঘাত প্রতিঘাত আসবে না বাধা বিঘ্নতা আসবে না এই বাধা বিঘ্নতা গুলির ডিঙ্গে এই দিনটারে কি করতে হবে বিজয়ী করতে হবে তাহলে রসুল পাঠাইছে দিন কি করার জন্য বিজয়ী করার জন্য আমরা কি নায়ে বেরসুল বেলা নিজেদের দাবি করি না তাহলে আমাদেরও কাজ কি করা আরে দিন কি কি করা শুধু ফেরস্তার মতো পালন করে আওয়া আর পালন করতে হবে শুধু পালন করে যাওয়া না বিজয়ী করা কথাটা খেয়াল করতেছেন না মনে হয় বিজয়ী করা দিনটা বিজয়ী হবে কিভাবে দিন বিজয়ী হবে কিভাবে কিভাবে কোরআনে করিমি আল্লাহ তালা বলছেন ও কিলু হুম হাত ও দিনু লিল্লা তোমরা কিতাল করো তাহলে ফিটনা থাকবে না শিরিক, কুফুর এর প্রভাব কি করবে না থাকবে না আর দিন কি হয়ে যাবে পরিপূর্ণ আল্লাহর জন্য হয়ে যাবে দিন কার জন্য হয়ে যাবে আল্লাহর জন্য হবে। যাবে দিন তো আল্লাহরই কিন্তু দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হওয়া এটা এখন আছে নাকি তো প্রতিষ্ঠিত হয়ে যাবে কি করলে কি করলে আল্লাহ বইলা দিছে যে কিতাল করলে দিন কি হবে প্রতিষ্ঠিতে হবে বদিনী কি হবে দূর হবে এই কথাটা কার আল্লাহ আচ্ছা কিতালটা সহজ না কঠিন কিতাল ফরজ করা হয়েছে এটা কি কষ্টের এটা কি কষ্টের সহজ ঠিক আছে কিন্তু কষ্ট আছে তো এটার মধ্যে কষ্ট নাই আর আল্লাহ পাক যা হুকুম দিয়েছে সবগুলি সহজ কিন্তু কিছু দিয়েছে কষ্ট আর কিছু দুই জন্য দেখি নাই কষ্ট নাই কিতালটা কি কষ্ট নাই এমন আমল না কষ্ট আছে এমন আমল আল্লাহ কুরানি করে দিছে বাবু কুর হন এটা কি অপছন্দের এটা কি কষ্টের দেখি সের কষ্টের আচ্ছা কষ্টের আমলের হুকুম আল্লাহ পাক দিছেন আল্লাহ পাক কি দয়াবান না দয়াবান না তো দয়াবানে কি কেউ কষ্ট দেয় আল্লাহ যে খেতালের হুকুম দিল কষ্ট হুকুম দিলো এবার যাবেন কই এবার যাবেন কই কষ্টটা যে পরিমাণ হবে অনেক অনেক অনেক অনেক কি হবে বেশি হবে তুই বড় মর্যাদা পাইতে হলে কিছু কষ্ট করা এটা কি তার দয়ার বিপরীত আর বিপরীত নাকি গ্রাম দেশে একটা কয় লাবে লুহার বুজা বয় বিনা লাভে তুলার বোঝাও কি করে না বয় না এখন যদি আপনাকে বলা হয় যে এখান থেকে এক মনের একটা বোঝা আপনি ওই পাঁচ কিলোমিটার দূরে নিয়ে মাথাই করে রাইখা আসেন কেকেরাজি হেবেন কেকেরাজি হবেন হ্যাঁ নজরে যদি বলে মতেন সব যেখানে এক মনের এটা মাথাই করে ওখানে নিয়ে রায়খাইতে একজনে আরেকজনরা ধাক্কা দিবো আরেকজন আরেকজনরা ধাক্কা দিব এমন করব না হ্যাঁ আর যদি এর ভিতরে একটা গোপন রহস্য এটা থাকে যে এই একমনের বোঝারা ওখানে পৌঁছাইতে পারলেই এক কোটি টাকা নগর এক কোটি টাকা কি নগর অবস্থাটা কি হইব কি আগে করবো হুজুরে আমারই পাইলো আর কেউ রে পাইলো না জিনিসটা কি মনে হইব কষ্টের মনে হইবো আর এইবার এবার কি কষ্টের না সহজ হয়ে গেছে মর্যাদা এত বেশি এটার কারণে এটাই কি এটাই রহমত হয়ে গেছে এই জন্য কেতাল এটা কি রহমত এটা কিনা কষ্ট যদিও বাদ্যিক কষ্ট কিন্তু এটা কোন বিপদ না এটা কোন সেই ধরনের কিনা অসম্ভব বিষয় না অসম্ভব বিষয় নির্দেশ আল্লাহাক বিষয় নির্দেশ দেয় নাকি মর্যাদার কারণে কষ্টের হওয়ার পর রহমতের প্রকাশ কিতালের যে হুকুম দিচ্ছে এটা কিসের প্রকাশ রহমতের প্রকাশ না দয়ার বিপরীতিছে আমি যেটা এখানে বলতে চাইছিলাম যে আসলে তো মোটামুটি কষ্ট না এ কষ্ট সারা কিতালের একটা ফল আছে তো কিতালের ফল কি বদলিনি দূর হওয়া দিন কি হওয়া প্রতিষ্ঠিত হওয়া এখন এই ফলটা যদি কষ্ট ছাড়া কি হয় অর্জন হয় তাইলে কষ্ট করা এটার কোনো আছে যুক্তি আছে এক কোটি টাকা আপনি এদার বোঝা নেওয়া ছাড়াই পাইবেন এখন নিয়া পাহনের কোনো দরকার আছে আর এখন নেওয়ানোর কোন দরকার আছে তাইলে এই ফলটা এটা যদি নেওয়া ছাড়াই পাওয়া যায়তো তাইলে নেওয়ার নির্দেশ দেওয়াটা এটা কি না আরে এই ফলটা কি তার প্রতি দয়া দেখানো দয়া দেখান হইল এটা বোঝাচ্ছি কথাটা তাহলে বোঝা গেল দিন প্রতিষ্ঠিত হওয়া বদিনী দূর হওয়া এটা কেতাল কি হবে না একটে সহজ কাজ দিয়ে কি করবে না হবে না যদি হইত তাহলে আল্লাহ তাহলে কঠিনদের নির্দেশ দিতেন না বুঝাচ্ছে নির্দেশ দেওয়ার অর্জন হবে না কেন হবে না কাফেরদের ব্যাপারে আল্লাহ পাক ঘোষণা দিয়ে ওলা ইয়া জালো না না কুম হাত্তা কাফেররা তোমাদের বিরুদ্ধে চিরদিন যতক্ষণ তাদের ক্ষমতা থাকবে যতক্ষণ তাদের ক্ষমতাই কুলাইবে তোমাদের দিন থেকে ফিরানোর জন্য কি করবে কিতাল করবে কি করবে তারা কিতাল করবে কাফেররা তোমাদের দিন থেকে ফিরানোর জন্য চিরদিন কি করা যাইবে কিতাল যাইবে তারা কাফেররা যদি দিন থেকে ফিরানোর জন্য কিতাল করে কেউ যদি আপনার টাকার বান্ডিল আপনার স্বর্ণ অলঙ্কার আপনার কোন একটা সম্পদ নিয়ে যাইতে চায় অস্ত্র সহায়সা আপনি নিজের এটা রক্ষা করতে হইলে কেমনে রক্ষা করতে হইব অস্ত্র সহ না অস্ত্র ছাড়া সে চিনাইতে অস্ত্র সহ আপনি অস্ত্র সারা তার সাথে যদি মোকাবেলা করেন রাখতে পারবেন না নিয়ে যাইব তাহলে আপনার এখন করুন কি অস্ত্র সহ মোকাবেলা করেন অস্ত্র সারা আল্লাহ কাফেরদের ব্যাপারে বলে দিছে যে তারা সশস্ত্র ভাবে তোমাদের দিন থেকে ফিরানোর জন্য চিরদিন কি করতে থাকবে অভিযান চালা যাবে বলু না ইউ কিলু না কুম হাতা ইয়ার উদ্দু কুমাং দিন তারা তো কিতাল করতেছে তোমার কি করতে হবে কিতাল করতে হবে হ্যাঁ বন্দুক লিয়া তুমি যাবে কি লিয়া রুমাল লইয়া ফুল হ্যাঁ কাজইব তোমার কি করতে হবে ওই অস্ত্র নিয়ে যেতে হবে কিনিয়ে যেতে হবে অস্ত্র নিয়ে যেতে হবে হাদি সিনে আচ্ছা এই বিষয়টা বুঝলেন তো কাফেরা চিরদিন কিতাল করবে তাহলে আমাদের মধ্যে চিরদিন থাকবে না বর্তমানে মুসলমানদের কোন গ্রুপ কিতাল করতেছে না করতেছে না করতেছে না করতেছে না ঘোষণা, নাফি সাবিল্লাফারিল যারা ইমানদার তারা যুদ্ধ করে কি আল্লাহর পথে যারা কাফের তারা যুদ্ধ করে কি পথে তাগতের পথে কার পথে তাগতের পথে আচ্ছা এখন ইমান দারদারাও যুদ্ধ করতেছে কাফাররাও যুদ্ধ করতেছে এই অবস্থাটা দুনিয়াতে আছে না নাই তাহলে ইমান দাররা কার পক্ষে যুদ্ধ করতেছে কাফেররা কার পক্ষে যুদ্ধ করতেছে তা গতের পক্ষে যুদ্ধ করতেছে অবশ্যই যারা যুদ্ধ করতেছে তারা কার পক্ষে যুদ্ধ করতেছে তাইলে তারা হক না হক হক না হক হক তো তারা যদি হক হয়ে থাকে তাদের বিরোধিতা যদি করে সে কি হক হক না না না। না আরে আচ্ছা আমাদের দেশের যে সমস্ত মোরতাদরা আছে শাসকরা আছে তারা যারা যুদ্ধ করতেছে বিশ্বব্যাপী তাদেরকে কি হিসাবে চিনে মুজাহিদ হিসাবে চিনে না জঙ্গি হিসাবে চিনে সন্ত্রাস হিসাবে চিনে তারা স্পষ্টই ঘোষণা দেয় নাই যে আমরা আন্তর্জাতিক সন্ত্রাসের কি বিরোধী এই স্পষ্ট ঘোষণা দেয়নি আর দিচ্ছে কিনা তাইলে তারা কাদের পক্ষ অবলম্বন করছে কাদের পক্ষ অবলম্বন করছে আর তাগুতের পক্ষ অবলম্বন করে যে সে কি মুসলমান না কাফের ওয়াল্লাদি না কাফারু বাজ হুম যারা কাফের তারা সহায়তা করে মুজাহিদদের যদি বিরোধিতা করে তাহলে বন্ধুত্বর চেয়ে আরো বেশি হইল না একটা বন্ধুতো দিলি দিলে ফিরিতে আছে কিন্তু উপরে দিয়ে তারা সাহায্য করে না বন্ধু ঠিক আছে কিন্তু যখন মের খাইতে লয় তখন সাহায্য করতে কি করে না যায় না এটা খাটি বন্ধু না একটা পড়ে বিপদের সময় তারা গিয়ে রক্ষা করে তার পক্ষে করে সে বড় বন্ধু সে না তো এরা আন্তর্জাতিকভাবে আমেরিকা রাশিয়া বা ইহুদি নাসারা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে না করতেছে না এই সমস্ত শাসক গুলি মুসলমানদের বিরুদ্ধে যারা যুদ্ধ করতেছে তাদের পক্ষ হইয়া তাদেরকে সাহায্য করতেছে না করতেছে না আরে করতেছে না করতেছে না এটা বন্ধুত্বর চেয়েও আরো বেশি গভীর বন্ধুত্ব হইল না তাদের সাথে কাফের প্রমাণ সহ বন্ধু যে হবে সে কি মুসলমান না কাফের সে মুসলমান না কাফের যেহাদ শরীরতের একটা অকাট্ট ফরস কি এটারে যে বিরোধিতা করবে না মানলে যদি কাফের হয় তো বিরোধিতা করলে কি হইব তারা কাদের মধ্যে কাফেরদের মধ্যে গণ্যামা বলছেন যে এমন ভাবে কাফেরদের মধ্যে গণ্য যে এই মুসলমানটা কোন মুসলমানের মানে যেই মুসলমানটা কাফের লোকে কি দিছে মিল দিছে কোনো মুসলমানের সে হবে না কোন মুসলমান সে কি করবে না এবং কোন মুসলমানও তার কি হবে না ও আর ইস হবে না এমন ভাবে সে কাফের গেছে ফের কি কাফের মূর তাৎকা আর আর সাহাবাইকার আবহ রাজন যুগে কোন কাফের বিরুদ্ধে যুদ্ধ করছে কোন কা ফের মূর কোন কা ফের মুর আবু করার রাজের লতন সময়টা কি সাহাবাই কালামের জমানার মধ্যে সর্বোৎকৃষ্ট জমানা না সর্বোৎকৃষ্ট জমানার কাজটা কি সর্বোৎকৃষ্ট হবে না অনুন্নত হবে তাহলে মুরতাদ কাফের বিরুদ্ধে যুদ্ধটা বড় উৎকৃষ্ট যুদ্ধ না মূল কাের বিরুদ্ধে যুদ্ধটা বড় উৎকৃষ্ট যুদ্ধ মুরতাদ কাফের বিরুদ্ধে যুদ্ধটা উৎকৃষ্ট যুদ্ধ আর মূল কাফের যুদ্ধটা তারপরে সাহাবাই কালাম একেবারে শুরু যুগে কোন কাফের বিরুদ্ধে যুদ্ধ করছে মুরতাদ কাফের বিরুদ্ধে কোন কাফের বিরুদ্ধে মুরতাদ কি মেনে পুরা দিনের একটা অংশ মানে নাই সেই ধরনের লোক দুনিয়াতে এখন আছে না নাই আমাদের দেশে আছে না নাই আমাদের দেশে যদি থেক্কা থাকে তাহলে আমাদের দেশে এই সমস্ত মুরতাদ বিরুদ্ধে সাহাবাই কারামের আমলের সাথে নিজেদের আমলকে মিলাইতে হইলে যে হাদ ফরজ না ফরজ না আরে ফরজ না ফরজ না পুরানে কারিমে কইতেছে মুরতাদ তোমরা কি করো জেহাদ করো পিতাল করো কির নির্দেশ কোরআনের নির্দেশ দিন প্রতিষ্ঠার জন্য বদিনী দূর করার জন্য কি করো পিতাল করো বর্তমানে দিন প্রতিষ্ঠিত না বদিনা এটা কি করণীয় তাইলে এই সবগুলো হালতে এখন আমাদের জন্য করণীয়টা নির্ধারণ হয়েছে না হয় নাই সাহবাহিকারাম থাকলে কি করতেন কি করতেন ফেতাল করতেন কোরআনে কারিমি আল্লাহ তালা বলছেন যদি কিতাল না থাকে তাহলে অন্য যতনেক আছে সবগুলি কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে কি হয়ে যাবে আল্লাহ তালা যদি প্রতিহত ব্যবস্থা না রাখতেন সেটাও কি হয়ে যেত ধ্বংস হয়ে যেত তাহলে মসজিদ যেখানে বেশি করে আল্লাহর নাম নেওয়া হয় সেটা ধ্বংস হয়ে যায় কি করলে আরে কি করলে প্রতিহত ব্যবস্থা না থাকলে এবাদত খানা সমূহ এবং মসজিদ এটাও ধ্বংস হয়ে যায় কিনা থাকলে প্রতিহত ব্যবস্থা না থাকলে বোহারা সমরকণ এক সময় আবাদ ছিল না ছিল না স্পেন এক সময় আবাদ ছিল না ছিল না সেইগুলি অনাবাদ হয়ে গেছে কেন ধ্বংস হয়ে গেছে কেন আপনি একজনে বলবো এটা না থাকার কারণে আরেকজনে বলবো ওইটা না থাকার কারণে আল্লাহ তো বলছে যে কোনো এই আবাদ জিকিরের জায়গাগুলি অনাবাদার জায়গা কি থাকলে কিনা থাকলে প্রতিহত ব্যবস্থা না থাকলে তাহলে প্রতিহত ব্যবস্থা না থাকলে এডি অনাবাদ দেওয়া যায় তাহলে ওখানে অবশ্যই কি না প্রতিহত ব্যবস্থা ছিল না এই কারণে সেগুলি কি করছে অনাবাদ বুঝাইছে কথা একটা মা লাশ পড়া রয়েছে একটা ক সে চোখে দেখে না এর লাগে মরা আর একজনে কয় কানে শোনে না এই জন্য এটা মরা আর একজনে কয় তার ভিতরে যে আত্মা নাই এই জন্য এটা কি মরা এই তিনজনের কার কথাটা ঠিকাটা ঠিক না আরে চোখেও তো দেখে না এই কথাটা কি ঠিক কিন্তু সখে দেখে না দেখে তারা মৃত ঘোষণা করা হয়েছে কানে শুনে না দেখে তারা মিত ঘোষণা করা হয়েছে আরে মৃত হলে তো চোখে দেখবো না কারণ সময় এটা ঠিক আছে কিন্তু আসলে সে মৃত কি এর কারণে ঠিক ওই সমস্ত এলাকার মধ্যে সবই নষ্ট হয়েছে দাওয়া তো নষ্ট হয়েছে জাবি নষ্ট হয়েছে মাদ্রাসা নষ্ট হয়েছে কিন্তু এগুলি নষ্ট মূল কারণটা কি প্রতিহত না থাকলে এগুলি কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় তাহলে যারা প্রতিহত ব্যবস্থাটা রক্ষা করলো তাহলে তারা সব কিছুর হেফাজত করলো না তাহলে সব সব তারা পাবে না পাবে না সব কিছুর সব তারা পাবে বুঝে আসছে কথাটা তাহলে বর্তমানে সুরিয়তে পুরান হাদিস সাহাবাই কারামের জিন্দিগি এর আলোকে আমাদের জন্য এই অবস্থায় করণীয়টা কি বলেন দেখি আল্লাহর হুকুম কি এই অবস্থায় আমাদের প্রতি কি তাহলে আল্লাহর হুকুম যে পালন করলো যে আল্লাহর হুকুম কি করলো পালন করলো সে কি জিন্দা সে কি কারণ আল্লাহর হুকুম নাম কি রুহ আল্লাহর হুকুম গুলির নাম কি কোথায় আসছে ও আমরিনা আমার আমর আদেশের রুহ আপনার কাছে কি করছি আমি পাঠাইছি আল্লাহর হুকুমে আল্লাহ কি আখ্যায়িত করছেন রুহিন রুহ হইল আমার রবের কি বিষয় আমার ঘটিত বিষয় নির্দেশ ঘটিত বিষয় রুহ মানে কি আত্মা আত্মা কি আল্লাহর হুকুম আচ্ছা আমার জীবনের যতগুলো সেকেন্ড আছে আমার জীবনের যতগুলো আল্লাহ হুকুম আমার আমি কি করতে পারি স্থাপন করতে পারি তাহলে আমার এই সেকেন্ড এটা জিন্দা না মুর্দা আর যদি আল্লাহর হুকুমটা এই মধ্যে আমি ফিট করতে না পারি তাহলে আমার এই সেকেন্ডটা জিন্দা না মুর্দা আরে জিন্দা না মুর্দা কথাটা বুঝতেছেন আমার একটা টাকা এই ব্যাপারে আল্লাহ পাকের কোন হুকুম আছে না নাই আরে আছে না নাই এখন যদি আল্লাহর হুকুমটা পালন করতে পারি এটা জিন্দা না মুর্দা আল্লাহর হুকুমরা যদি এই ব্যাপারে পালন করতে না পারি তাহলে এটা জিন্দা না মুর্দা কি আমার একটু ব্রেন আল্লাহ পাক দিছে এটার ব্যাপারে আল্লাহর কোন নির্দেশ আছে না নাই যদি আল্লাহর নির্দেশ অনুযায়ী এটার খাটাই তাহলে এটা জিন্দা না মুর্দা আর যদি নির্দেশের বাইরে খাটাই এটা জিন্দা না মুর্দা মুরদা তাহলে দেখেন বর্তমানের এই পরিস্থিতিতে আমাদের প্রতি আল্লাপাকের হুকুম কি করা এই কাজের মধ্যে যদি সেকেন্ড ব্যয় হয় পয়সা ব্যয় হয় যান ব্যয় হয় তাহলে এটা জিন্দা হইল না মুর্দা হইল আর যেটা হুকুম এটা ছাড়া অন্য যত বড় কাজে আমি করি আমার জীবনটা জিন্দা হইল না মুর্দা হইলো আলিবুস্টেশন কথা আমাদের এই সময়টা কি আমরা জিন্দা বানাবো না মুর্দা বানাবো জিন্দা বানানোর সুরত কি এবার বলেন কি সুরত কোথায় যাওয়া আচ্ছা কিতাল করা তো বাকি এতটুকু নিশ্চিত হইল আমাদের এই জীবনের সেকেন্ড গুলি চিন্তা করুন কি করা কি করা কিতালে যদি সময়টা কাটে তাহলে এটা জিন্দা থাকলো কিতালে না কাটলে সময়টা কি হয়ে গেলগা। এখন কিতাল ছাড়া যত বড় নাকামলি আমি হই সেটা কি জিন আমার জিন্দা মারলাম না আমি জিন্দা করলাম কি করলাম আমি আর কথাটা বুঝে আসছে আপনারা বের হয়ে যাবেন কি হয়ে যাবেন কিন্তু একটা আপনার একটা আমানত ছিলেন হজরদের হাতে কি ছিলেন কি সেটা আমানত শহীদ দিন আপনাদের কি কি করে দেওয়া দিয়া দেওয়া কি দিয়া দেওয়া শহীদ দিন দেওয়া দেওয়া এটা আমানত না শহীদ দেওয়া দেওয়া এটা একটা আমানত ছিল শহীদিন নিজে বুঝলে তো তারপরে আপনি আমান করবেন যেমন করতে পারবেন তাইলে আমাদের জন্য এই হালত করণীয়টা কি ছিল সাহাবায়িকার এখন থাকলে রসসাম এখন থাকলে কি করতেন বলেন কি করতেন কিতাল করতেন তাহলে যারা কিতালের পথে আছে তারা হক না হক তাহলে এরা যদি হক হয়ে থাকে হাদিসে আসছে যে কিতালকারী জামাত কেয়ামাত পর্যন্ত কেশের উপর থাকবে হকের উপর থাকবে দিনের জন্য যারা কিতাল করবে এই কিতালকারী জমাট পর্যন্ত কিছুর উপর থাকবে হকের উপর থাকবে তাইলে যারা কিতাল করতেছে দিনের জন্য তারা কিসের উপর আছে হকের উপর আছে তা আমাদের হকের জামাতের সাথে ঘনিষ্ঠ হয়ে যাওয়ার মিলা জমানের জন্য কিতালের জমাতে শরীর হয়ে যাওয়া জরুরি না এখন যদি এর সাথে কে মিলে যায় কে যায় মিলে যায় তার একটা সেকেন্ড যদি কিতালের পথে কাটে তাহলে সঠিক পথে কাটলো না ভুল পথে কাটলো আচ্ছা এক সেকেন্ড সঠিক পথে থাকা আর ভুল পথে একশো বছর হাঁটা পণ্ডার দাম বেশি এক সেকেন্ড সঠিক পথে থাকা না বাস্তবিক কিতালের পথে আপনি একটা সেকেন্ড কাটান একটা মিনিট কাটান অন্য পথে আপনি কোটি কোটি বছর কাটানোর চেয়ে বেশি কি দাম যখন এটা কিতাল কে গেছে ফরজ হয়ে আছে এখন ফরজ হয়ে আছে না ফরজ হয়ে আছে এখন সবার উপরই ফরজ হয়ে আছে কিছু মানুষের দ্বারা যদি জিনিসটা আদায় হয়ে যাইতলে অন্যদের জন্য এটা ফর্জে কেফে কিন্তু যতক্ষণ পর্যন্ত কিছু মানুষের দ্বারা আদায় হওয়া শেষ হয় নাই ততক্ষণ পর্যন্ত সবার উপর কি কথা এমন কিছু মানুষের দ্বারা আদায় হওয়া শেষ হয়ে গেছে কাফের পরাজিত হয়ে গেছে দিন বিজয়ী হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত দিন বিজয় হয় নাই কাফের কি হয় নাই পরাজিত হয় নাই ততক্ষণ পর্যন্ত সবার উপর কি রয়ে গেছে ফর্জে আইন রয়ে গেছে নামাজ রোজা যেমন ফরজ কিতালও কি ফরজ বরং ক্ষেত্র বিশেষে কিতালের কাজের মধ্যে ডেগাত গটায়া নামাজ রোজা করাটা এটা তখন আর ফরজই থাকে নাই তখন এটা আরো অন্যায় হয়ে যায় কি হয়ে যায় এমন মারাত্মক কথা কথাটা বুঝে দরকার না না। কথাটা বলে দিতে কথাটা আপনাদের তাছাৎ জন্য বলতেছে আপনারা বললেন যে আমার কোন দিকে টানতেছে হুজুরে समय सुनसेलाक्रमण त्रिश हजार सहबा सबा के निया कि बर हुआ जान नहीं सबाई के लिए कि करा बर जा তিনজন সাহাবিক হিলালা মুরারা রবি কাহ মালিক কয়জন এই যে তারা থেকে গেলেন তিনজন তিন হাজারের মধ্যে তিন তিরিশ হাজারের মধ্যে তিনজন যাওয়া এটা কোনো বড় কথা কিন্তু কারিমের মধ্যে হাজার একজন তিরিশ হাজারের মধ্যে তিনজন দশ একজন এটা কোনো বড় জিনিস কিন্তু এরপরেও কোরআনে কারিমে এদের বিষয়টাকে বার বার কি করা হয়েছে আলোচনা করা হয়েছে এবং তাদের এই থাইকা যাওয়াটাতে কি বলা হয়েছে কি বলা হয়েছে তারা নিজেরা নিজেদের এই কারদারে অপরাধ বলছে তারা কি হজবাই তবুকের মধ্যে না যায় মদিনাতে থাইকা কোন খারাপ কাজ সিনেমা দেখছিল হ্যাঁ কোনো টিভি দেখছিল তো সাইয়া বলা হলো কেন জাম্বুন বলা হইল কেন হয়েছে কেন জাম্বুন বলা হয়েছে না যাওয়া না যায় মসজিদে নামাজ করে নাই মদিনাই থাইকা পবিত্র জায়গায় থাকা মসজিদে নবমী থেকে আমল করাটা যেহাত যখন যাওয়া দরকার ছিল না যায়া এটার কোরআনিকারিনিয়া জাম্বুন বলছে সাইয়াতুন বলছে জাম্বুন মানে পাপ সাইয়া মানে কি অন্যায় গুণা কি যেটা পাপ হয়েছে গুনা হয়েছে আল্লাহ এক সফরের মধ্যে এক জেহাদের সফরের মধ্যে ফতে মক্কার সফরের মধ্যে রসুল এবং সাহাবাহী কারাম আগামীকাল যেহেতু জেহাদ করতে হোক কেউ কিনাই রোজা নাই রমজান মাস রোজা থাকা ফরোজ না কিন্তু জেহাদের কাজের মধ্যে ডেঘাত হবে এইখান কি কিনাই রোজা নাই কিছু কিছু জনের রোজা রাইকা দিছে রসুল ব্যাপারে কি বলছেন উলাইকে তারা কি নাফরমান রোজা রাখলে কি নাফরমানি হয় কিন্তু যেই রোজা রাখার দ্বারা যেহাদের কাজের মধ্যে কি আসে। বিঘ্নতা আসে, ব্যাঘাত আসে সেই রোজারা কি না ফরমানি তাইলে জেহাদের কাজের মধ্যে বিঘ্নতা আসে, দিনের যেই কাজের দ্বারা যখন যেহাদ ফরজে আইন হয়ে যায় তখন জেহাদের কাজের মধ্যে বিঘ্নতা আসে যেই কাজের দ্বারা সেই কাজগুলি কি হয়ে যায় না ফরমানি হয়ে যায় গুণা হয়ে যায় সাইয়া হয়ে যায় বুঝলেন কথাটা কথাটা বুঝে ধরতেছে না নাকি বুঝে ধরতেছে না এটা তো বলা হয়েছে এই জন্য ইমানের পরে আক্রমণকারী শত্রুকে প্রতিহত করার চেয়ে অগ্রসর আর কোন সবচেয়ে আক্রমণকারী শত্রু করা মোকাদ্দম এটার মেসালটা হাদিসে দেখেন এটা ওই কাফের আক্রমণ ছাড়া আর নিচের উৎপাদ মেশালটা দেয় বুঝারা সহজে হাদিসের মধ্যে আসছে যারা না করে আর যারা ফরমাবরদারি করে যেমন নাকি দুই তালা জাহাজ নিচতলাই কিছু লুক উপরের তালাই কিছু লুক এহাজ শুনছেন না নিচতলা পানি ফাউনের জন্য নিচে দিয়ে ছিদ্র করে দিতেছে এখন উপরের তালাওয়ালারা ওই ছিদ্র কারীদেরকে তাদের কাছ থেকে থামানো তাদেরকে বাধা দেওয়া এটা ফরজ না আরে ফরজ তো এখন এই তারা ফরজ পালন না কইরা তারা কি করতেছে উপরের তালাই কি করতেছে রং লাগাই কি করতেছে আচ্ছা লাইট ফিট করা এটা কোনো কাজ না কাজ না খানা পাকানো কাজ না কাজ না বিছানা করা সিট দখল করা কাজ না কাজ না রং লাগানো কাজ না কাজ না এই সমস্ত কি আরামের কাজ না ব্যারামের কাজ সুবিধার কাজ না অসুবিধার কাজ উন্নত কাজ না অনুন্নত কাজ খানা পাকানো কি জরুরি কাজ না গাইরে জরুরি কাজ এটাও জরুরি কাজ কিন্তু জরুরির মধ্যে ওদেরকে বাদা দেওয়া আর খানা পাকানো জরুরি কোন জরুরিটা বড় জরুরি হ্যাঁ বাধা দেওয়া না এখন এই বাধা দেওয়া কাজের মধ্যে যদি ব্যাঘাত ঘটায়া বাদা দেওয়া কাজের মধ্যে ত্রুটি কইরা। এখন যদি খানা পাকানের মধ্যে সময় ডারে ব্যয় করে শক্তি ডারে ব্যয় করে তাহলে কাজটা কি সে কি করলো গুণা করলো না করে নাই আর সে গুণা করলো না করে নাই কি করলো সে গুণা করলো ঠিক এটাই যে খানা পাকানো বড় ভালো কাজ এটার দ্বারা স্বাদ পাবে আরাম পাবে আনন্দ পাবে জীবন রক্ষা পাবে কিন্তু এই সময় কোন কাজ ডাগে ভাধা যদি না দেবো পানিতে না ডুবদ না এখন যখন পানিতে ডুব্বা যাইতে থাকা তখন যদি কয়েছে আমি তো ভালো কামার মেয়ে দিলিপ্ত ছিলাম পানি আমার একুবাউকা আমি তো চিদ্র করি নাই ফানি ডুবাইব তারে আরে ডুবাইব আরে যখন ডুবা যাইব তখন কইব আমি তো কইয়া দিছিলাম যারা এই তোরা আমি পছন্দ করি না আমি কিন্তু দিলি দিলি কি করি ঘিরি না আর জাহাজ যদি ডুবে তো এলুকে আর ডুবো লোকে তো দিলি দিলি করছে মুখে কয়েও দিছে যে আমি পছন্দ করি না হাতের দ্বারাও তো কি দিলো আরে মুখের দ্বারাও তাই কি দিলো বাধা দিল এর বড় জোর এই যুক্তি দেখাইলো। যে আসলে এই বাধা দেওয়ার দায়িত্ব দিয়েছে জাহাজের যারা স্টাফ আছে সিকিউরিটি গার্ডের আছে তারা বাদানা দিলে আমি কি করবো সুতরাং ফানি আমারে কি করে না ডুবায় না এই দায়িত্ব ছিল কার সিকিউরিটি গার্ডের স্টাফের তারাজন দায়িত্ব পালন করে না এটার জন্য আমার কোনো কি নাই দোষ নাই জাহাজ ডুবো ঠিক আছে কিন্তু ফানি আমার কি করে না ডুবায়ও না ডুবাইবো তারে হ্যাঁ কেন ডুবাইব ভাইয়ের কি অনাই এখন তার জন্য করণীয় কাজ কি ছিল বাধা দেওয়া ছাড়া এটার মধ্যে ব্যাঘাত গোটায় অন্য অন্য জিকির নফল তসবি তেলাওয়াত সালাদ খানা পাকানি বিরিয়ানি পাকানি বিয়া শাদি আছে অবকাশ এটির আরে আছে প্রকাশ এটির কোনটা আগে হ্যাঁ বাধা দিয়ে আসাইরা ছিদ্র বন্ধকিরা ফানি ফালাই আসাইরা ওর পরে বাকি কাজগুলি করো কামে লাগবো সাহাবাহি কার এবং রসুল সাহেবের পুরা জিন্দি দেখেন আগে এটাই যেখানে আক্রমণের আশঙ্কা দেখা দিছে। সেটার আগে মিটাইছে আগে শেষ করছে এরপরে এসে বাকি কাজের মধ্যে কি করছেন লাগছেন এইজন্য জন্য রসুল বারবার মদিনা থেকে বাড়িয়ে গেছেন না আমাদের মাদ্রাসাগুলি আমাদের প্রতিষ্ঠান বেশি দামি না মদিনা বেশি দামি এই মদিনা সাহেরা বারবারে গেলেন কেন এটা কামড় দিয়ে পেরে থাকলেন না কেন যে এখানে তালিম তাল্লবের মধ্যে জড়িত থাকো জিকির করো দোয়া করো সব কে দেবো ঠিক আছে বু এই তরিকা দিয়া গেছে রস সাহাবাহাম রসুলের পরে দিন প্রতিষ্ঠার জন্য বদিনী দূর করার জন্য সারা পৃথিবীতে ইসলামটাকে সরাই দেওয়ার জন্য কোন পথটা দরছেন বলেন কোন পথটা এবং এই পথে তারা পুরা পৃথিবীর মধ্যে দিন সরাইতে পারছে না পারে নাই বদিনী দূর করতে পারছে না পারে নাই যতদিন তারা এই কিতালের পথে চলতে রয়েছেন ততদিন দিনের দিকে দলে দলে মানুষ আসতে রয়েছে না রয়ে নাই নাসরুল্লাহি যখন আল্লাহ সাহায্যে আসবে আর বিজয় হবে মানুষদেরকে দেখবা যে আল্লাহর দিনের দিকে ঢুকতেছে কিভাবে দলে দলে তো মানুষ দিনের ভিতরে দলে দলে আসবে কিভাবে কিসের দ্বারা বিজয়ের দ্বারা কিসের দ্বারা বিজয় আসবে কি দিয়া আল্লাহর সাহায্যে কি আছে কি দ্বারা আল্লাহ সাহায্য আল্লাহ সাহায্য আসবে কি দ্বারা আল্লাহরে বন্দা যদি কি করে সাহায্য করে বন্দা আল্লাহরে সাহায্য করবো কি দিয়া লোহা দিয়া আংজাল হাদিদ ফিহিম নাস। উপকারিতা আছে মানুষের এই পরীক্ষা করার জন্য লোহা নাজেল করছি কি আল্লাহ এবং আল্লাহর রসুলের কি করার জন্য সাহায্য করার জন্য সাহায্য করার জন্য তো লুহা ব্যবহার করে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাহায্য করে তাহলে কি হলো আল্লাহরে সাহায্য করা হইল আল্লাহরে যখন এইভাবে সাহায্য করবে তখন আল্লাহ কি করবে সাহায্য করবে আর আল্লাহ সাহায্য করলে বিজয় হবে আর যখন বিজয় আসবে দলে দলে মানুষ কের মধ্যে আসবে ইসলামের ভিতরে আসবে বোঝা আসছে কথা বিজয়ের আনলেই দলে দলে ইসলামের ভিতরে আসবে যেন মক্কার তেরো বছর জিন্দিগিতে বিজয় আসছে আর বিজয় আসছে নাকি কেতালও দরা হয় নাই লুহাও ধরা হয় নাই বিজয় কি করে নাই আসে নাই দলে দলে মানুষ ইসলামের ভিতরে আসছে কিন্তু মক্কা বিজয়ের পরে বা মদিনার লুহা ধরা হয়েছে না হয় নাই পিতাল হয়েছে না হয় নাই বিজয় হয়েছে না হয় নাই দলে দলে মানুষ ইসলামে আসছে না আসে নাই সাহাবাহিক এই পথটা ধরে রাখছেনা রাখে নাই এবং এই পথে বিজয় আসছে না আসে নাই আসছে তাহলে বিজয় আসবে কোন পথে পিতালের পথে দলে দলে মানুষ ইসলামে আসবে কোন পথে যারা কিতালের পথে আছে তারা কি বিজয়ের পথে আছে না পরাজয়ের পথে মা হাদিয়াল ইসলাম ইচ্ছা কি করবো সময়টা কি এই সময়ের চেয়ে আরো বেশি কঠিন হবে না আরো বেশি অন্ধকার হবে না সেই সময় কেতালটা চলবে না চলবে না সেই সময় যদি চলতে পারে এই সময়ে চলতে পারবে না সময় সময় চলে নাই মা দেলায় শ্যামের সাথে সময় চলবে না চলবে না তাহলে শেষ সময়েও চলবে শুধু সময়ে চলবে মধ্যে দিয়ে চলবে না চলবে না মধ্যে দিয়ে কেন চলবে না কেন চলবে না মধ্যে দিয়ে কি করবে চলবে হাত দিয়েছি যে মুখা তেল কারি জমাত কি করবে তারা থাকবে সেই জমাটা কি হক না হক আমরা কি সেই জমাতের ভিতরে আসি হ্যাঁ হ্যাঁ তো কড়া কি তাল করছেন কড়া কি তাল করছেন কি তাল শুরু হয়েছে কার থেকে এটা জানেন কিতালের জমাতের সদস্য কমো একটু কয়েদ কিতালের জমাতের প্রথম সদস্য আল্লাহ প্রথম সদস্য তোমরা হত্যা করা নাই হত্যাটা কে করছে আল্লাহ করছে কাজটা ভালো হইলে অন্যের কাজটা আল্লাহ তাল্লাহ নিজের সাথে যুক্ত করছে না খারাপ হইলে ভালো হইলে না আল্লাহ নিজের সাথে যুক্ত করছে খারাপ কাজের ভালো কাজ দেখিয়া আল্লাহ কইতাছে ফেলাম তাক তুলু কিনা তোমরা কতল করা নাই কে করছে আল্লাহ নিজের জন্য এটা সম্পৃক্ত করে নিতেছে তাহলে বোঝা গেল কাজটা কার পছন্দ আল্লাহর পছন্দ আল্লাহ নিজে করছে গিয়া করতেছে ফেরেস্তারে দিয়া করাইছে ফজরিবু ফকাল আনাজরিবু বি কাইলাল মালাই কাতে আনি মাকুম যুদ্ধ কি করছে যুদ্ধ করছে সরাসরি কাফের হত্যা করছে কারা আর আল্লাহ আসমান্তে ফেরস তারা ট্রেনিং দিয়া দিছে শিখাই দিছে কেতাল কেন করবা মারবা কোন জায়গার মধ্যে কে শিখাই দিছে কিতালের ট্রেনিং দিয়া দিছে আল্লাহ আর কারারে দিয়া করাইছে কাজটা ফেরেস্তারে দিয়া তে আল্লাহ খিতাল নিজের দিকে সম্পৃক্ত করছে কিতালের ট্রেনিংটা দ কে দিছে আল্লাহ ফেরেস্তারে দিয়া করাইছে নবীরা করছে না করে নাই অনেক নবী তাদের সাথে মিল্লা আল্লাহ আল্লাহ কি করছে কালা কেতাল করছে নবীরাও খিতাল করছে তাদের সাথে কারা কিতাল করছে আহনারা তখন যে আল্লাহ আল্লাহ কি করবে না কেতাল করবে না কারণ যে আল্লাহ হবে কারণে আল্লাহ মাহমিমায় আসা আল্লাহ তাল্লাহ তার রাজত্ব দিছে হেকমত দিছে এলেম দিছে কয়টা জিনিস দিছে কিসের পরে এই কথাটা বলছে কতলের মধ্যে সরি কইলে কিতালের মধ্যে সরি কইলে সে এলেম পাইব না সঠিক এলেম পাইবএমা পাই নাই তার কতল করছে দাও দে আমি তারে কি দিছি এলেম দিছি রাজত্ব দিছি হ্যাক করছি রাজত্ব পাইতে কি করতেই এলেম পাইতে কি করতেই কেতাল যে নাকি কেতাল খারাপ জানে সে আলেম বলছে কিতালটা যত কষ্টেরই হোক এটা কল্যাণ আর কিতাল থেকে বিরত থাকা যতই সুবিধার হোক এটা অকল্যাণ যারা কেতালে কষ্টে হওয়ার কারণে কি জানে অকল্যাণ জানে তারা আল্লাহর জানার বিপরীতে জানলো না আল্লাহর জানার মতো জানলো আরে আল্লাহর ঘোষণা হইলো কেতাল যত কষ্টের হোক এটা কি কল্যাণ ভালো আর বিরত থাকা যত সুবিধারই হোক এটা কি অকল্যাণ খারাপ এখন যে ব্যক্তি ধরে ভালো জানে কেতালদারে তার জানা নাকি আল্লাহর জানার মতো হইল না আর যে খারাপ জানে তার জানা না আল্লাহর জানার বিপরীত হইল না তাহলে যে আল্লাহর জানার বিপরীত জানে সে তার নাকি আলেম না জাহাল আর যে আল্লাহর জানার মতো জানে সে কি আলেম না জাহেল তাহলে কেতালরে যে ভালো জানে সে আল্লাহর জানার মতো জানলো না বিপরীত জানলো তাহলে সে কি আলেম ওল্লাহু ইয়া আলমু লা তাহলে যে কিতাল রে খারাপ জানলো সে কি আল্লাহর জানার মতো জানলো না বিপরীত জানলো বিপরীত জানবার জন্য আল্লাহ কি হয়েছে ওয়াংতুম লা কি করো না জানো না তাহলে সে আলেম না সে কিনা এমনে পাগরি বড় হইতে পারে চশমা লাগাইতে পারে কিন্তু সে কিনা সে না আলেম না সে কি আল্লাহ লামন তুমি জানো না কিতালে যে খারাপ জানবো সে কিনা খারাপ জানলে এটা জাহাল তো কি শিখতে আছেন কি শিখছেন এলএম শিখছেন না জাহাল শিখছেন হ্যাঁ কি শিখছেন ওনার কথা হয় না কথা না জাহাল শিখলেন আল্লাহ বলতেছে কিতাল ভালো জানেডিস এলেম আর কিতালটা খারাপ জানেছি কিমন জাহাল আদমে এলেম আমরা কি শিখতেছি এলেম শিখতেছি না জাহাল শিখতেছি কথাটা বুঝে ধরতেছে না যাই হোক আমি আবার সাহাভাবিকেরবুকের ঘটনার দিকে যাই গজবাই তবুকের মধ্যে মুসলমান ছিল না যাওয়াটার কি উল্লেখ করা হয়েছে গুনা সইয়া কি বলা হয়েছে কিতাল ফরজ হওয়ার পরে কিতালের মধ্যে ভেঘাত গঠায়া অন্য কাজের মধ্যে শরীর থাকা এটা রেখি সইয়া যারা হয় রিকিদরা হয় সাইয়াদার বিষয়টা সাফ হইল আরে সাফ হয়েছে কিনা এটা রিকি দারা হয় সাইয়াদরা এখন সব কোরআন করিমের আয়াত রসুজামের সিরত সাহাবাই ক্যারামের আমল ফুকাহাই ক্যারামের আবার কারেবার প্রায় অধিকাংশ টানছে তাদের কিতালের মধ্যে কোথাও যদি মুসলমানরা আক্রান্ত হয়ে যায় কি আক্রান্ত হয়ে যায় তখন আক্রান্ত যারা আক্রমণ করছে তাদের বিরুদ্ধে কেতাল করা কি হয়ে যায় ফরজ হয়ে যায় কি হয়ে যায় ফরজ হয়ে যায় তারা যদি প্রতিহত না করে অথবা করতে না পারে কয়টা কথা প্রতিহত না করে অথবা করতে না পারে তাহলে তাদের কাছাকাছি যারা আছে তাদের উপর ফরজ তারাও যদি না করে অথবা না পারে তাহলে এর কাছাকাছি তাদের উপর সারা পৃথিবীর সব মুসলমানের উপর ফরজ হয়ে যায় যতক্ষণ পর্যন্ত আক্রমণ না কিনা হবে খতম না হবে শেষ না হবে কি করা করা। তাহলে এখন মুসলমানরা কোথাও আক্রমণের শিকার হয়ে আসে না নাই যদি যানমালের উপর আক্রমণ হয় তার দেশের উপর আক্রমণ হয় তারপরেও এই ফরজ আর যদি দিনের উপর আক্রমণ হয় আর যদি কের উপর আক্রমণ হয় তাইলে ফরজ হয় না আর আগেই ফরজ হয়ে যায় মানুষের জান মাল জায়গা জমি এডি বড় দামি না দিন বড় দামি দিনের উপর যদি আক্রমণ হয় তাহলে ফর দেখি ছুটো হবে না আরো বেশি হবে আমাদের দেশে দিনের উপর আক্রমণ চলতেছে না চলতেছে না দিনের হুকুম গুলির একটা একটা নির্বাচন দিতেছে না দিতেছে না এর পরিবর্তে কুফুরি প্রতিষ্ঠা করতেছে না করতেছে না একটার দুইটা না এমন সতে সতে না সম্পূর্ণ দিনকেই তারা বলতেছে যে দিন প্রতিষ্ঠা করা যাবে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকবে গণতন্ত্র অনুযায়ী সংবিধান অনুযায়ী সব কি চলবে সব বিচার সব হবে কোরআন অনুযায়ী সিদ্ধান্ত হবে আরে কোরআন অনুযায়ী সিদ্ধান্ত হবে এটা মানে না সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত হবে এটা মানে কি অনুযায়ী তাহলে কোরআনটারে পুরা কোরআনটার এই তো তারা কি করে দেওয়া রাখলো বাধা দিয়ে রাখলো কোরআনটারে তো কি করে রাখলো বিরুদ্ধে গিয়া থাকলো বিরুদ্ধে গিয়া থাকলো না একটা বিধানের বিরুদ্ধে গেলে যদি মূর্তা দেওয়া যায় তাহলে পুরা দিনের বিরুদ্ধে গেলে কি যায় মুসলমানে যায় মূর্তা তৈত্ব আবার মুসলমানে যায় এদের বিরুদ্ধে কি করতেছে না মুজাহিদরা বিরুদ্ধে যুদ্ধ করে না করে না পৃথিবীর বিভিন্ন দেশে ইমানে মালিতে সিরিয়ায় ইরাকে আফগানিস্তানে সরকার আছে না এর বিরুদ্ধে করতেছে না তাহলে এই সমস্ত শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করা এটা কি মুজাহিদদের কর্মপদ্ধতি বর্তমানে আছে না নাই আরে আছে না নাই। বোঝা গুলো এই সমস্ত শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করা কি খরচ আর এই সমস্ত শাসকরা কাফেরদের এজেন্ডা কাফেরদের আদেশ নিষেধ বাস্তবায়ন করতেছে কাফেরদের পক্ষ হইয়া এটা ঠিক না মিশা এটা বাস্তব না কাফেরদের বিষয়গুলি তারা প্রতিষ্ঠা করতেছে না তাইলে আমাদের নিকটবর্তী কাফের কারা না এই সমস্ত মোরতাদরা যারা তোমাদের নিকটবর্তী আছে তাদেরকে কি করো তাদের সাথে যুদ্ধ করো কাদের সাথে যুদ্ধ করো নিকটবর্তী তে নিকটবর্তী কুফার কারা আরে নিকটবর্তী খুব কারা এই সমস্ত মোরতাদ্রা না আর এই সমস্ত মোরতাদ্রা না এরা কি ফাঁস এক না কাফের আরে খেলাফত দিন প্রতিষ্ঠিত ছিল তখন খলিফারা ইসলামের পক্ষ হইয়া যুদ্ধ করত, ব্যক্তিগত আমল যত খারাপ হয়ে থাকতো কিন্তু ইসলামের পক্ষ হইয়া কি করছে যুদ্ধ করছে কাফেরদের বিরুদ্ধে সব খলিফা ওই কিন্তু এখন কি সেই খালেফার ব্যবস্থাটা আছে এই সমস্ত শাসকটা ইসলামের পক্ষ হইয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে আরে করে নাকি এরা কি শুধু ফাঁসেক না কাফেরও এরা আর খলিফাদের জমানায় যে সমস্ত ফাঁসেক শাসক ছিল তারা একই ধরনের ব্যাসকম আছে তারা ব্যক্তিগত জিন্দগিতে যত খারাপ কাজ করত। কিন্তু ইসলামের পক্ষ হইয়া কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ তারা কি ছিল ঠিক ছিল যুদ্ধ ঠিক কিন্তু এরা ইসলামের পক্ষে যুদ্ধ করে না ইসলামের বিপক্ষে যুদ্ধ করে মুজাহিদের পক্ষে না বিপক্ষে তাহলে তারা আর সে সময়ের খলিফারা এক আর এক নাকি তাহলে এরা কি কাফেরের পক্ষ কাফের মোরতাব ইসলামের বিরুদ্ধে হুকুমের কি করতেছে তারা বিরোধিতা করতেছে এদের বিরুদ্ধে কিতাল করা কি ফরজ এদের বিরুদ্ধে কিতাল করা কি ফরজ